পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আলহামিলাম রসুলিলবউলা ফওজবাহিমিন শতীম ফলাফিআ আয়জমা কানকান ফা্তউ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকরুল আলমিন সৎকর্মশীলদের জন্য জান্না অফরন্ত নেয়ামত তৈরি করে রেখেছেন সালাত এবং সালাম নাজ রাসৌল্লা সাল আলি ইসলামের প্রতি যিনি সর্বপ্রথম জান্নাতে দরজা নখ করবেন আমাদের তফসির হবে সুরায় সাজদার আয়াত নম্বর ১৭ থেকে আল্লাহ পাক এখানে জান্নাতীদের জন্য যে নিয়ামত রেখেছেন তা কোনো মানুষ জানে না কোন সৃষ্টি আল্লাপাখরে জানে না এবং এমন কি চিন্তার জগতে চিন্তা করেও কল্পনাতেও আসতে পারে না এ বিষয়টি এখানে উল্লেখ করেছেন ফালা তা আলাম নাফসুম্মা উকফি আলহ মিন কোরতে আয়ন কোন ব্যক্তি জানে না যা তাদের জন্য গোপন রাখা হয়েছে মিন মিনকোর আয়ন এমন কিছু থেকে যা তাদের চক্ষুকে শীতল করবে জাননাতে সেই সব নিয়ামত পেয়ে চক্ষু ঠান্ডা হবে মন জুড়াবে এমন অফুরন্ত নিয়ামত পাক সৃষ্টি করে রেখেছেন লুকিয়ে রেখেছেন যা কোনো ব্যক্তি জানে না জেজা আলুন তারা পৃথিবীতে যা ভালো কর্ম করতো তার প্রতিদান স্বরূপ নবী করিম সাল্লাহ আলি আস্লামের সহি হাদিস রয়েছে এই আয়াতের তফসির সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাফিল জাননাতে মালা আইনুন রা আথ ওয়ালা উদনুন সামিয়াত ওয়ালা হাতারা আল আকালবে বাসার জান্নাতে এমন নে আমত রয়েছে আল্লাহ পাকের যা কোনো চোখে দেখেনি না কোনো কানে শুনেছি ওর বিস্তারিত বিবরণ এতটুকু জানেন যতটুকু কোরআনে বা হাদিস রয়েছে এর বেশি কোনো কানে শোনেনি আর কোন মানুষের অন্তরে এর কল্পনাও হয়নি ওখারা ইন শেতুম আর তোমরা যদি এই সম্পর্কে জানতে চাও কোরআনে দলিল প্রমাণ তাহলে এই আয়াত পাঠ করে দেখো তারপরে নবী করি সাল্লা এই আয়াতটি পাঠ করেছিলেন ফালাত আল্লাহাক যে নয়ন শীতলকারী নেয়ামত যা তৈরি করে রেখেছেন আর গোপনে রেখেছেন কোনো ব্যক্তি জানে না আল্লাহাক যেন আমাদেরকে জান্নাতুল ফির দোস্তান করেন মহান আল্লাহ তারপরে এরশাদ করছেন যে পৃথিবীতে মানুষ দুই ভাগে ভাগ হবে মমিন আর ফাঁসেক মমিন মানে যে বিশ্বাসী আর আল্লাহ আল্লাপাকের অনগত্য আর ফাঁসেক যে অবাধ্য বড় ফাঁসেক যেই ব্যক্তি কুফরি করে সির করে আল্লাহ পাকের আনুগত্য থেকে বেরিয়ে গেছে ফাসাকা মানে বেরিয়ে যাওয়া আর ছোট ফাঁসেক তার নিচে যারা বিভিন্ন পাপে জড়িত তারা হচ্ছে ফাঁসেক আল্লাহ বলছেন আফামানা না দুনিয়াতে আল্লাহর কাছে সমান না আখেরাতে সমান দুনিয়াতে ধন সম্পদ আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী পাওয়ার ব্যাপারটি আলাদা এটি আল্লাহ পাকের কাছে একেবারে উচ্চ তাই আল্লাহ পাক অনেক সময় বেশি দিয়ে রেখেছেন কিন্তু পাকের রহমতের দৃষ্টি রয়েছে একজন ভালো মানুষ সৎকর্মশীলের ওপর আর আল্লাহ পাকের গজব লানত অভিশাপ ক্রোধ রয়েছে পাপিস্টের ওপর ফাসেকের ওপর এদিক দিয়েও সমান নয় এইরকমই যেখানে পরামর্শর বিষয় আসবে সেখানে যোগ্য লোকের পরামর্শ হবে সৎ আর অসৎ লোক সমান এটা হইতে পারে না একজন শিক্ষিত মানুষ আল্লাভীর মানুষ আর একজন একেবারে চরিত্রহীন দুইজনেরই ভোটের মূল্য সমান এটা আল্লাহ পাখের নীতিমালা নয় আর আখের হাতে পারেন সৎ কর্মশীল হবে ফালাহ্নাত তাদের জন্য জান্নাতুল মা রয়েছে জান্নাতে বাসস্থান রয়েছে নজলা কানুয়াল তাদের ভালো আমলের আতিথ্যস্বরূপ সেখানে তাদের মেহমান নওয়াজি হবে ওয়ামিনা ফাসাক ও পাক্ষান্তরে যারা পাপিষ্ট হয়েছে পাপাচারে লিপ্ত হয়েছে ফামা ও আহমন্নার তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম কোল্লামা আরজুমিনহা যখন যখন তাদের ইচ্ছা হবে যে বেরিয়ে যেতে পারলে বেরিয়ে যাব আকাঙ্ক্ষা তো হবেই হবে চেষ্টা করবে এদিক ওদিক আছাড় খেয়ে যদি কোনোরকম বেরিয়ে যেতে পারি ধাক্কা দিয়ে আবার জাহান্ন আলহম এবং তোমরা মিথ্যা মনে করতে বিশ্বাসী করতে না যে আল্লাহ বলছেন যে এই ইহজগতে মানুষকে সংশোধনের জন্য যখন মানুষ পাপে লিপ্ত হয় গোনহায় লিপ্ত হয় আল্লাপা কিছু শাস্তি দেন মাঝে মাঝে এই হালকা শাস্তি দেন আর নিকটবর্তী শাস্তি ইহো জগতের শাস্তি দেন এতে উদ্দেশ্য হয় যে মানুষ চিন্তাশীল হোক সংশোধন করুক নিজের হিসাব নিকাশ করুক যে আমার ওপর এটা কেন বিপদ আসলো আমার এই দুর্ঘটনা হইল কেন আমার এই ক্ষয়ক্ষতিটা হইল কেন চিন্তা করুক চিন্তাশীল আল্লাপাক ক্ষতি বলেছেন পক্ষান্তরে যারা সংশোধন করল পড়াই করল না প্রাকৃতিক দুর্যোগ আসছে বালামস বিপদ আপদ আসতেই পারে মানুষ উত্থান পতন তো লেগেই আছে কোনো সংশোধন নাই আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে আসাধন করাবো আল্লাহ নজি কান্না হিনাল আজাবিল আদনা আল আজাবিল আদনা মানে লুঘু শাস্তি একটি অর্থ দানা আতুন থেকে ওর মানে হচ্ছে লঘু শাস্তি হালকা আর দনুগুণ থেকে যদি নেওয়া হয় এটা ধাতু তাহলে দনুগুণ মানে নিকটবর্তী দুনিয়াকে এজন্য জন্য বলা হয় দুনিয়া যে আখেরাতের তুলনায় পরকালের তুলনায় দুনিয়া মানুষের নিকটবর্তী প্রথমে নিকটবর্তী থেকে নেওয়া যায় তাহলে অর্থ হবে অবশ্যই অবশ্যই তাদেরকে আসাদন করাবো নিকটবর্তী শাস্তি মানে ইহ জগতের শাস্তি দোনাল আজাবিল আকবর গুরুতর শাস্তির পূর্বে কবরে জীবনের শাস্তি পরকালের শাস্তি জাহান্নামের শাস্তির পূর্বে দুনিয়াতেই আমি হালকা শাস্তি অথবা নিকটতম শাস্তি তাদেরকে দিয়ে থাকি কেন লা আল্লাহ মিয়ার যেও যাতে তারা ফিরে আসে দিকে মসজিদের দিকে ফিরে আসে বেনামাজি আধা নামাজিরা নেকের দিকে ফিরে আসে পাপের রাস্তা ছেড়ে এ হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য যত আপনি সজ্জীবন যাপন করবেন তত আপনি ভালো করে আত্মপর্যালোচনা করবেন আপনি নিজের হিসাব নিকাশ করবেন একটা ছোট ভুল হলেও সাথে সাথে আল্লাহ সংশোধন করিয়ে দিতে চান তারপরে একটা ক্ষতি হয়ে গেল দশটা টাকা হারাম খেয়েছেন পঞ্চাশ টাকার ক্ষতি হয়ে গেল। যদি এইরকম লক্ষ্য করেন আপনার জীবনে তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে এরকম বিপথে ছাড়তে চান না যাতে করে জাহান নামে চলে যান এমনটা আল্লাহ চান না আপনার ইহোকাল পরকাল আপনার কল্যাণ চান কিন্তু বেপরোয়া ক্ষতি হোক তারপর করবো তারপরে করব তখন আল্লাহ ছেড়ে দিন যাও শয়তানের হাতে আল্লাপাক ছেড়ে দেন যাও শয়তান একে খেলা করো তোমার আধিপত্য এখন যাও একে জাহান্নামে নিয়ে যাও আল্লাহ পাক তারপরে সাদ করেছেন অমান আজ ইম্মান যক্ষেরাবে আয়াতে রব্যে সোম্মা আ রাজা আনহা ওর চাইতে বড়ো জালেম অপরাধী কী হইতে পারে যাকে তার প্রতিপালকের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হইল অতপর সে তা থেকে বিমুখ হয়ে যায় আল্লাহর কথা বললে কোরআন হাদিসের কথা বললে মুখ ফিরিয়ে নেয় ওর চাইতে বড়ো জালেম কি হইতে পারে এই চরিত্র কি ওই সব লোকদের নয় মুসলিম সমাজে যাদেরকে রসুল উল্লাহম সহি হাদিসের কথা বলেন তখনও বলবে জানি না আমাদের মাওলানারা আমাদের আলেমরা বলতে পারবে সহি হাদিস আছে বলছে না আমাদের কিতাব আছে যদি বলেন আমাদের ফিকার কিতাব আছে আমাদের অমুক কিতাব আছে অমুক ফির সাবি লিখেছেন ওর গুরুত্ব বেশি তাই নাকি যদি সেই তরিকার লোক হয় কিন্তু যদি বলেন কালাল্লা কালা রসুল আল্লাহর অমুক আয়াতে রয়েছে রসুলের অমুক হাদিসে রয়েছে না জানি না অন্য কোনো অর্থ হইতে পারে আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো বড় রাই বুঝেছে এ এক বড় গুমরাহির রাস্তা মুখ নেই এই চরিত্র ভালো চরিত্র নয় ইনাল মুজরে মিনা মু আল্লাহা বলছেন নিশ্চয়ই আমি যারা অপরাধী তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। তাদেরকে শাস্তি দেব। ওলা কাদা আতে না মূস আল কিতাব হে মোহাম্মদ সাল্লাম নিশ্চয়ই আমি মূস আলি সাল্লামকে আল কিতাব তওরাদ দিয়েছিলাম তার তোমাকে যে আল কোরআন দিয়েছি এটা কোনো নতুন কথা নয় তুমিও জেনে রাখো আর তোমার জাতিকেও জানিয়ে দাও যে কোরআন যে নিয়ে এসেছ এটা নতুন বিষয় নয় এর আগে বড়ো রসুল ছিলেন মুসা আল সালাম তার সাথে কথা বলেছি তাকে তওরাত দিয়েছি ফালা তাক ইয়িমিল্লি কাহি সুতরাং তার সাক্ষাতে তুমি সন্দিহান হয়ে যেও না এর একটি তাফসির হচ্ছে যে কোরআন যে তোমাকে দেওয়া হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে এতে তুমি দুর্বল হয়ে যেও না মনকে শক্ত রাখো বাতিলপন্থীদের সামনে এবং তোমার দাওয়াত তুমি দিয়ে যাও মানবজাতিকে। আর কেউ কেউ তফসির করেছেন আর অন্য একটি তফসির ভিন্ন ফালা তাকুন ফি মির ইতিম্লি কাহি মুসা আলি সাল্লামের সাক্ষাতে তুমি সন্দিহান হইও না অর্থাৎ মেয়েরা যে মুসা আলি সাল্লামের সাথে আসমানি রসুল্লাহ সাল্লামের যে সাক্ষাৎ হয়েছিল যখন পঞ্চাশ শক্ত সালাত তিনি আসছিলেন মুসা আলি সাল্লাম বার করে ফিরিয়ে দিচ্ছিলেন ইজাহ এলাকা ফাঁস আলহুফি যাও মোহাম্মদ সাল্লাম তুমি আল্লাহর কাছে ফিরে যাও একটু হালকা করতে বলো আল্লাহকে আমার উম্মালী ছিল তোমার তারা দিবে। এই দেখেন পাঁচ অক্ত নামাজ শতকর আটানব্বই জনই করে না। পঞ্চাশ হলে যে কি হইতো আল্লাহ পাগিয়ে যান যারা পাঁচ আদায় করবে শুনে সুসংবাদ তাদেরকে ওয়াহিয়া খাম পঞ্চাশেরই নেই আল্লাপাক দেবেন এক করলে দশ দিন আল্লাহ পাঁচ দশে পঞ্চাশ সুতরাং যেসব ভাই বোনেরা মুসলিম সমাজে পাঁচ অক্ট নামাজি আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাপাক পঞ্চাশ অক্ট সলাতে জবাব দিচ্ছেন আর যেসব ভাইদের নামাজ নেই তাদের দিন নেই তাদের দিন আছে এর প্রমাণ নিজের কাছে নিজেরাই রাখেনি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি নিশ্চয়ই যে আল্লাহর সতীশীরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জাহ্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহীদুল্লাহ জান্নাতে যাওয়ার এবং যার নাম হতে বাহিন আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আ পুনরপ্রচার সকাল 7.30টায় বাংলাদেশে পিএসডিবি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দিনে ব্যবহার করে সেই দিনে ব্যবহার করতে হয় কান দ্বারা তুলে ধরার হুসেন খান মাদানী আব্দ আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আলোচনার দিকে দিয়েছিলাম সুতরাং হে মোহাম্মদ সাল্লাই তার সাথে সাক্ষাতের ব্যাপারে তুমি সন্দেহ হয়ে যেও না মানে মুসা আলি সাথে তোমার সাক্ষাৎ মেরাজ পরে হয়েছে আর ইসুরা মক্ষী জীবনে তার আগে নাজল হয়েছে তারা আল্লাহ ভবিষ্যৎ বাণী যেন করেছেন যে মুসালেম সালেম সাথে তোমার এই মেরাজের সফরে সাক্ষাৎ হবেই এতে তুমি কোনো সন্দেহ করিও না এটা একটা তফসির আরটা একটা হচ্ছে যে মিল্লিকাই মানে মিল্লিকা ইল কোরআন সুতরাং কোরআন যে তুমি পাবি কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে এতে তুমি সন্দিহান হইও না মনোবলকে মজবুত করো আহ প্রতিজহে মানব জাতির কাছে কোরআনের দাওয়াত পেশ করো ওজে আল্লাহাল্লে বনী ইসরায়েল এবং এই তওরাতকে বনি ইসরায়েলদের জন্য হেদায়ত স্বরূপ করেছিলাম বনি ইসরায়েলদের অসংখ্য মানুষ এই তাওরাত দিয়ে সঠিক পথ পেয়েছিল তেমনি কোরআনে করিম দিয়ে তোমার অম্মত তোমার পরে যেসব মানুষরা আসবে তোমার যুগে যারা এসছে অসংখ্য মানুষ সঠিক রাস্তা পাবে আর তারা জান্নাতের পথ নেবে ওয়াজে আল্লা মিনহুম আইম্মাতে ইয়াহদুন আবি আমরেনা আর তাদের মধ্য থেকে অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্য থেকে বহু নেতা আমি সৃষ্টি করেছিলাম ধর্মীয় নেতা যারা দিনের জ্ঞান রাখত তওরাতের জ্ঞান রাখত ইয়াহদুন আবি আমরেনা যারা আমার নির্দেশ মোতাবেক তারা পথ প্রদর্শন করতো নিজেরাও চলতো অন্যকেও পরিচালিত করত। লম্মা সবরও যখন তারা ধৈর্যশীল হয়েছিল দিনের ওপর অটল হয়েছিল অকানুবি আয়াত এবং আমার আয়াতসমূহকে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত ইনার নিশ্চয় তোমার প্রতিপালক তাদের মাঝে অর্থাৎ মানবজাতির জাতির মাঝে চূড়ান্ত ফ্যাসালা করে দেবেন ক্যামতের দিনে দুনিয়ায় চূড়ান্ত ফ্যাসালা হবেন হক বাতিলের মাঝে কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা স্পষ্ট হবে না পৃথিবীতে কারণ এটা কর্মজগত এটা বিচার জগত নয় সুতরাং এখানে অনেক সময় পাওনা দার তার পাওনা পায় না ন্যায্য অধিকার পাচ্ছে না বঞ্চিত হচ্ছে যার অধিকার নাই সেই জালেমি পেয়ে যাচ্ছে বেমানি করে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী পেশ করে ঠিক তেমনি এখানে আল্লাহ ফাকরাবুল আলমিনের তৌহিদ সত্য সিরক বাতিল আর পাপের কাজ হচ্ছে মিথ্যার রাস্তা শয়তানের রাস্তা নেকির রাস্তা হচ্ছে আল্লাহ আল্লাপাকের রাস্তা জান্নাতের রাস্তা এটার চূড়ান্ত ফেসলা হবে না বাতিল শক্তি মাথা উঠিয়ে থাকবে হক বাতিলের লড়াই চলতেই থাকবে কিন্তু কেয়ামতের দিনে আল্লাহ পাক চূড়ান্ত ফায়সলা করে দেবেন অবাধ্য কাফের মুশ্রিকও বুঝতে পারবে নাস্তিকও বুঝতে পারবে পাপিষ্টও বুঝতে পারবে যে আমরা ভুল পথেই ছিলাম আর করবে এক বাক্যে যাদের ওপরে অত্যাচার করেছে যাদেরকে দুর্বল মনে করেছে যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছে সামনে শিকার করবে যে ছিল আমাদের আমরা আল্লাহ করে তোমরা কেয়ামতের দিন ফিমা কানুফি যে সম্পর্কে তাদের দ্বিমত রয়েছে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের সব ধর্মীয় মতানক্য তৃতবাদ ওজার আল্লাহর পুত্র ঈশা আল্লাহর পুত্র আর এই বিভিন্ন রকমের মতানৈক্যের শেষ নেই ঈশা আলী সাল্লাম মারা গেছেন না জীবিত আল্লাহ উঠিয়ে নিয়েছেন কিন্তু খ্রিস্টান জগৎ না ঈশা আলি সাল্লাম মারা গেছে ঈশা আলি সাল্লাম আল্লাহর পুত্র না আল্লাহর বান্দা হ্যাঁ আল্লাহর পুত্র আর একদল ইহুদিরা বলছে না যারু সন্তান এই যে মতবিরোধ বিভিন্ন রকমের আল্লাহ আল্লাহফাক এর চূড়ান্ত ফয়সালা কেয়ামতের দিন করবেন পৃথিবীতে এই রকম নানা মত আর পথ থাকবে। আওয়ালাম ইহদাহ হুকাম আহলাকাল করুন ইয়াম সোনাফি মাসাকে নেহিম তাদেরকে কি রাস্তা দেখালো না এই বিষয়টি যে তাদের পূর্বে অর্থাৎ আরব মুশ্রেকদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি এাম সোনাফি মাসাকে তাদের বাসস্থান বা তাদের এলাকা হয়ে এরা তো চলাফেরা করে ব্যবসায়ী যখন সফর করে তখন সামুদের এলাকা দিয়ে চলাফেরা করে এমন দেশে গেলে ওইদিকে আদ সম্প্রদায়ের কথা জানে লুতামের জাতি কোথায় ধ্বংস হয়েছে তাও তারা জানে এগুলো তো খবর রাখার কেন ধ্বংস হয়েছে এগুলি ইতিহাস তাদের জ্ঞানে আছে কিন্তু বুঝার চেষ্টা কেন করে না আল্লাহ পাক বলছেন আওয়ালাম কাম ইয়াহদক আহ নাম কাবুল করুন এম সুফি মাসা কেন আফ আলা ইসমাউন তাদের কি এই বিষয়টি কি রাস্তা দেখালো না সঠিক যে তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি আর মুশ্রেক মক্কার মুশ্রেকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এরা কেন হেদায়াত পাচ্ছেন না কেন তোমার প্রতি মান আসছে না এরা কিছু শিখতে পারল না যে বহু জাতিকে আমি ধ্বংস করেছি সোনাফি মাসাকে নেহিম আর সব জাতির শেষ যে যেসব এলাকায় রয়েছে সে সব দেখছে জানছে শুনছে তারপরে কেন সংশোধন করলো না এরা ইন্নাফিজা লায়াত নিশ্চয় এসব ঘটনাবলিতে এই বিগত যুগের লোকদের ধ্বংসেই বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আফালায়াস মন তারাকে শোনে না আওয়ালামিয়ারাও আন্না নাসুকুলা এলাল আর্দিল জোরুস ফানুখ মিন হিজার আন্তা ফালাইফ সরু আল্লাহ পাকের আর এক কুদরত মহা ক্ষমতার কথা আল্লাহ বর্ণনা করছেন যে তারা কি চিন্তা করে দেখে না যে আমি পানিকে চালিত করি বা প্রবাহিত করি আমি পানিকে প্রবাহিত করি এল আল আর জরুজ এমন এক ভূমির দিকে যেগুলি উদ্ভিদহীন যেখানে কোনো গাছপালা নেই ক্ষেত নেই চাষাবাদ হয় না দীর্ঘদিন বৃষ্টি না হয় অনাবাদ হয়ে গেছে শুকিয়ে গেছে মাটি সেখানে আমি পানি প্রবাহিত করি মানে বৃষ্টি বর্ষণ করি ফানুখরে যার আন তখন সেখানে শস্য উদ্গত হয় হঠাৎ করে সবুজ ফসল দেখা যাচ্ছে মাঠ গোটা সবুজ হয়ে গেছে তা কলমিনহ আন আমহম আনফুসহোম তখন সেই শস্য থেকে তাদের গবাদি পশুও খেতে পায় আর তারা নিজেরাও খেতে পায় আফালাইব সেরুন তারা কি চিন্তা করে দেখে না এই বিষয়গুলি যেই আল্লাহ ওয়ানাবাদ জমিকে এই রকম করে দিতে পারেন যে সবুজ হয়ে গেল হঠাৎ করে পাকের পক্ষ থেকে বৃষ্টি বর্ষণে সেই আল্লাহ পাক হেদায়তের জন্য এই আল কোরআন নাজেল করেছেন মৃত অন্তরগুলিকে জীবিত করার জন্য এটা কি চিন্তা করে না এই রকমই আল্লাহ পাক রব্বুল্লা আলমিন ওই রকমই মানুষ মরে গিয়ে সরে গলে গিয়ে আবার আল্লাহ আল্লাপাক তাদেরকে আবে হায়াত দিয়ে আল্লাপাক আলমিন এর যখন ক্যামত হবে সিংগায় ফুক হবে সবাই উঠে আসবে যেমন বৃষ্টি বর্ষণে মাটির পেটে যেসব বীজ রয়েছে সেগুলি থেকে গাছপালা উদ্গত হয় তেমনি মানুষ নিজ নিজ জায়গা থেকে মাটি থেকে ফেটে উঠবে আর বিচার দিবসে এটা কি হবে না আখেরাতের এটি বাস্তব একটা যুক্তি প্রমাণ আল্লাপাক বলছেন ওয়া কৌলুন আমা তাহাজ আল ফথহিন কুন তুম কাফের মুশিকরা নবী করিমী সাল্লা সাল্লামকে এসে মাঝে মাঝে চ্যালেঞ্জ করতো মহম্মদ তুমি যে মাঝে মাঝেই বলো যে আল্লাহর কখন চলে আসবে না মানো তো তোমাদের আল্লাহর শাস্তি চলে আসবে কই তোমার আজাব কোথায় এত বিলম্ব কেন এইরকম করতো আল্লাহ বলছে তারা বলে মাতা হাজাল ফাথু এই চূড়ান্ত ফায়সাল্লাহ কখন হবে তোমরা যে ন্যায্য পথে আছো আমরা ভুল পথে আছি আর তুমি বলছো আমরা ভুল পথে এসে ধ্বংস হয়ে দেখিয়ে দাও অথবা ক্যামত সম্পর্কে হইতে পারে যে তুমি বলছো ক্যামত কাছে ইননা সাতা যে ক্যামত নিকটে কোথায় আলফাত যেখানে চূড়ান্ত ফয়সালা হবে সেটা ক্যামত এটাই হচ্ছে প্রসিদ্ধ তফসিরের আর কেউ বলছেন হক বাতেলের মাঝে ফায়সালা যেমন বদরে হইল খন্দকে হইল মক্কা বিজয় হইল ইন সাদে কিন তোমরা যদি সত্যবাদী হও হে মোহাম্মদ এবং মোহাম্মদের সাথীরা তাহলে বলো এই চূড়ান্ত ফয়সালা কখন হবে হাউকুল হেনি জানিয়ে দাও ইয়াল ফাথ যেই দিন চূড়ান্ত ফয়সালার দিন হবে লায়ন ফাউল্লা জিনা কাফারু ইমান কাফেরদের ইমান নিয়ে আসা কোনো কাজে আসবে না এই আয়াত তারা বোঝা যায় যে এটা আল্লাপাক আখেরাত পরকালকে বুঝাতে চেয়েছেন যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেই দিন কাফেররা সকলেই ইমান নিয়ে আসবে কালিমা তাইয়ে বা পড়বে কোনো কাজে আসবে না দরজা বন্ধ হয়ে গিয়েছে তোবার এইরকমই মানুষের মতের মুহূর্তে যখন আল্লাহর আজাবের শাস্তির ফেরেস্তাদেরকে দেখে নেবে যে এরা দিচ্ছে এই শাসানিংরা বেরিয়ে চলো তুমি কোথায় পালাচ্ছ আল্লাহর গজব এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে চলো তোমার জন্য শাস্তি প্রতীক্ষায় রয়েছে সেই সময় হোস থাকলেও তবা করলে তবা দরজা বন্ধ হয়ে যাবে যেমন নবিসমান হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহাক বলছেন যে সেই দিন কাফেরদের ইমান কোনো কাজে আসবে না ওল্লাহমি অনুযায়ণ আর কাফেরদের কি অবসরও দেওয়া হবে না ছাড়ো দেওয়া হবে না আল্লাহ একটু ছেড়ে দাও আর কিছুদিন সময় দাও ফিরিয়ে দাও পৃথিবীতে আল্লাহ ফিরাবেন না আরেজ আনহুম হে নাবি সুতরাং তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও অর্থাৎ তুমি তাদেরকে এড়িয়ে চলা তাদের সাথে বেশি তর্ক বিতর্ক করে লাভ না এরা মানতে চায় না তুমি নিজের কাজ করে যাও যেখানে দেখবে যে দিনের কথা বলে লাভ আছে সেখানে যাও যেই জমিতে পানি সেচ করে ফসল হওয়ার আশা নেই সেখানে একজন জ্ঞানী মানুষ সেচ করবে না আর বীজ বপন করে বীজও নষ্ট করবে না এই রকমই হইতে হবে একজন দায়ীকে একজন মোবাল্লিককে অনেক লোক আছে এই লোকেরা হইলো না তো অন্য লোকেরা হয়তো হেদাতে হবে তাদের জন্য মেহনত করুন আর এক সিনের লোককে শুধু ধরে নেবেন না এই আলেম সমাজকে ঠিক করে নেবো আর বাকি সব ঠিক হয়ে যাবে এই নেতাদের ঠিক করে নেবো তাহলে ঠিক হয়ে যাবে না জরুরি নয় হতে পারে আল্লাহ পাক এ নেতাদেরকে আর আলেমদেরকে হয়তো ওই অনাবাদ জমির মতো যেই জমি পানি ধরেও রাখতে পারে না আর পানি দিয়ে উপকৃত হতে পারে না হয়তো তারা ওইরকম কিন্তু হতে পারে অশিক্ষিত লোকেরা যুবক ছেলেরা স্কুল কলেজের পড়া ছেলেরা তারা তহিদ বুঝবে তারা সন্ন্যত বুঝবে তারা নবীকারিম সাল্লা আল্লাহিসাল্লামের আদর্শ পালন করার জন্য সচেষ্ট হবে সুতরাং যেখানে উর্বর শক্তি সম্পন্ন জমি পাবে যেখানে এই জমিতে আছে সেখানে তুমি বীজ বপন করো সেখানে তারও অপেক্ষায় থাক কার আল্লাহ রাজা বাঁচছে আর হকবাতের এই লড়াইয়ে আল্লাহাক কাকে বিজয় দান করছেন বদরের যুদ্ধে কল্পনা করতে পারেন কাফের মুশ্রিকরা আল্লাপাক বুলানি বিজয় দান করলেন নবী করিম সাল্লা সাহবদের ঘোষণা করে তাকে খুঁজে পেলাম না আর আট বছরের মধ্যে আমরা লাঞ্ছিত অবদস্ত হয়ে যাবো এরকম কোনো কল্পনাই ছিল না তাদের আল্লাহ ফাকরাবলাম যা চান তাই হয় কিন্তু আল্লাহর দিনের জন্য মমিনদেরকে মেহনত করতে হবে চেষ্টা চালাতে হবে আল্লাহ পাক তার যেন তৌফিক দান করেন আর আমাদেরকে সত্য পথে মেহনত করার তৌফিক দান করেন দিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করার তৌফিক দান করেন আজমাইন শাদাই এল তো নাই তেবল আয়শো ই حلو সময়ে রে হোলো হোল্ব الله ربي রফ حلو তে حلو حلو सुरक्षित पवित्र जकत अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग पाउंड उंड नंबर शून्य शर्ट कोड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে। কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে